الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين من اتقوا الله حق دقاته ولا تموتم إلا وأنتم مسلمون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 যাবতীয় হাম যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা মোহন আল্লাহ রবুল্লা আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাক তা শেষ নবী মোহাম্মদ রসী लासलम यह पृथ्वी हमारे आसार आगे जी बसबाज हुकुम पालन करीत रक्तपात घटी ए पृथ्वी के अब सुंदर भाव आभाद करार्जन आल्ला मानुष तर प्रतनिधि हिसाब से अर्थात जिन दर परवर्ती प्रतनिधि हिसाब আল্লাপাক আদমকে এবং তার সন্তানদেরকে এখানে পাঠালেন আল্লাহ বলছেন অন্যান্য যখন তোমার পালনকর্তা বললেন পৃষ্টাদেরকে যে আমি পৃথিবীতে আমার খলিফা নিয়োগ করতে চাই প্রতিনিধি নিয়োগ করতে চাই তারা বলল আপনি আবার এমন কাদেরতে সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও হাসক দিমা রক্তপাক ঘটাবে আমরাই তো নসাব্য বিসন্দিত নক্ষাদ্যসুলা আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলে আমি যে জানি তোমরা তা জানো না বোঝা গেল তো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। বিধায় তাদেরকে আল্লাপাক এখান থেকে হটিয়ে দিয়ে বনু আদমকে এখানে বসবাস করেছেন আমরা তার আমরা যদি যিনিদের অবস্থা প্রাপ্ত হই তাহলে আমাদেরকে আল্লাহ সরিয়ে ও ওই আস্তাব্দুল কম গায়ে এরকম সুম্লা তাকু তোমাদের পরিবর্তে আল্লাহ আরেক দলকে এখানে নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না নিঃসন্দেহে তোমাদের চেতে ভালো आल्लाो अबाधता अतिक्रम कर रखबा शनते उत्तर करिया हुमक दिचे मात्र तीनटे बोम मारब पृथ्वी ध्वंस हो जाए उत्तर कोरिया तीनटे बोमारोर है तमिकार बोमा कत जोर राशिया আমেরিকার যে বোমা ফুলেছে আফগানিস্তানে ওটা হল মাদার অফ অল বমস মোয়াব সকল বোমার মা রাশিয়া হুমকি দিয়ে বলছে আমার কাছে আছে ফাদার অফ অল বমস ফোয়াব সকল বোমার বা তার মানে আমেরিকার বোমার চাইতে চারগুণ শক্তিশালী উত্তর কোরিয়ার তিনটা বোমার যে পৃথিবী ধ্বংস হয় এখন তো আমেরিকা মারেনি ওদের আর পাগল আছে ও যদি খেপে যায় কত বোমা ফেল পেল না যায় এরপরে পুতিন আর এক ক্ষেপা ও যদি খেপা যায় পৃথিবীর শেষ এই অবস্থা যেখানে চলছে সেখানে আমাদের এখন চিন্তার বিষয় মানব জীবনের লক্ষ্য কী আমরা কি জন্য দুনিয়াতে এসছিলাম এই বোমা মারি মানুষ খুন করার জন্য বুকে হাত চিন্তা করুন বোমা তৈরি করতে যতটা খরচ হয় সিরিয়াতে যে বোমা ফেলেছে রাশিয়া তা একটা বোমাতে আশি লক্ষ ডলার খরচ আমেরিকা উনষাটটি বোমা ফেলেছে তাহলে এতগুলি বোমার কতটা খরচ কাট টাকায়গুলো যে আমেরিকায় নিরানব্বই পার্সেন্ট লোক যা ইনকাম করে এক পার্সেন্ট লোক সে ইনকাম করে অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট লোকের রক্ত শোষণ করছে এক লোক তারাই বোমাটমা টোমা এই যদি অবস্থা পৃথিবীর হয় তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি যে কোনো সময় দুনিয়াতেই বিদায় হয়ে যাব যে লক্ষ্যে আমরা এসেছি সেই লক্ষ্যে যদি পৌঁছতে না পারি তাহলে আমাদের জীবন তো পরকালের জীবন পরে আছে চিরস্থায়ী জীবন দুনিয়া তো ক্ষণস্থায়ী সেখানে যে আমাদের অবস্থা কী হবে অতএব চিন্তাশীল মানুষের কাছে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এই কখন না জানি বাংলাদেশের উপরে মোয়াব আসে নাকি ফোয়াব আসে নাকি দিল্লি থেকে আসে কখন কোন বোমেশি পড়বে আর বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে সত্তর কোটি মানুষের বিশাল দেশ কে কোথাও মরে পড়ে থাকবে ঠিক নাই অতএব এখন আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আল্লাহ বলছেন ওমা জিনা ইনসা ইল্লা ইয় আমরা সৃষ্টি করেছি মানুষকে এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্য আজ কোন উদ্দেশ্য অভাব নয় বোঝা গেল মানব জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা ইবাদাতের ব্যাখ্যা শুধুমাত্র সালাত শ্যাম আদায় করা নয় মানুষের সার্বিক জীবন আল্লাহ দাসত্বে নিবেদিত হওয়া যে কাজটি আমরা করবো সেটাই যেন আল্লাহর দাসত্বের মধ্যে হয় এ বাইরে গেলে শার ইবাদ হবে এ বিষয়ে একটা হাদিস শোনেন আকবরা ও আল্লাহ মর আলহ ন সালাহুল সাহাবুল নব্লা জলদিহি ও নিহি الله الله الله الله لو كان كان هذا في سبيل الله فقال রসুলল্ লফী সব ফ রসুল ফিল ওন কাহ খরজ শাইকীরা ফিল করজ নবসি ফ খ্যাতি যিনি হজের সময় উকুনের কামড়ে অস্থির হয়ে চুলা করে ফেলেছিলেন তারপরে আল্লাহ রসুল বললেন চুল নাড়া করে ফেললে আগেই এরম অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আয়াদাজুল হয়ে গেল যদি কেউ কষ্টের কারণে আগেই হালাল হয়ে যায় চুল নাড়াকড়ি ফেলে তবে তার জন্য ফিদিয়া দিলে যথেষ্ট তার নষ্ট হবে না যদি ওই লোকটার মাথা উকনে না কামড়ায় চুল না নেড়া করতো এই এই আয়াতটা হয়তো আমরা বেদাম না এই উকুন মানুষটাই হলো উজরা বিখ্যাত সাহাব উনি বলছেন আল্লাহ রসুল্লের সামনে দিয়ে একজন লোক খুব আমরা যাকে বলি বাহাদুরির সাথে চটপট মনোভাব নিয়ে স্মার্টলি হেঁটে চলে গেল তখন আমরা সবাই বলা বলি করতে লাগলাম লউকান হাজাফি সাবিল এই সাহসী বাহাদুর লোকটার এই চলার এই বীর দরপোটা যদি আল্লাহর পথে হতো তাহলে কতই না সুন্দর হতো সাহসী মানুষ আল্লাহর পথে থাকলে আরও অনেক মানুষ সাহসী হয় অমর যদি মুসলমান হলেন আবদুল্লা মসুদ বলছেন সেদিন অমরের সাহসে আমরাও সাহসী হলাম আমরা প্রকাশ্যভাবে এসে সালাত আদায় করতে শুরু করলাম কারণ এর আগে তো উনচল্লিশ জন লোক মুসলমান হয়েছে কারো কিন্তু প্রকাশ্যে সালাত আদায় করে সাহসে কোলায়নি ওমর যেদিন মুসলমান হলো তিনি সবাই বেরিয়ে আসলো বোঝা গেল একজন সাহসের লোক সংগঠনে হাসলে বাকিরা কিন্তু সাহসী হয়ে যায় তো যখন এই লোকটা খুব বীর দর হেঁটে যাচ্ছে তখন নিজেরা বলাবলি করছে এই লোকটা যদি আল্লাহর রাস্তায় এরকমভাবে বীরত্বের সময় চলতো কথিনে ভালো হতো এই কথাটা আল্লাহর কানে গেল আলাহ যদি এই ব্যক্তি তার ছোট ছোট বাচ্চাদের রুজির তলাশে আল্লাহর পথে বেরিয়ে থাকে অর্থাৎ হক হালাল পথে যদি সে বাচ্চার রুজি কামাই করে তাহলে ওটা হলো আল্লাহর রাস্তায় জিহাদের মতো যদি এই লোকটি তার বৃদ্ধ পিতামাতার সেবাযত্ন করার জন্য এরকম বীরত্বের সঙ্গে কাজ করে সাহসের সঙ্গে কাজ করে ফাহিসাব্লাহ এটা হবে আল্লাহর রাস্তায় যদি এই লোকটা নিজের গুণামাপের জন্য বীরত্বের সঙ্গে আল্লাহর ইবাদত করে ফাহাফি সাবির ওটাও হবে আল্লাহর রাস্তায় ওয়াইন কানা রিয়া এফা খারাত আর যদি লোকটা নিজের শক্তি প্রদর্শনের জন্য রিয়ার এবং শ্রুতির উদ্দেশ্য এবং গর্ব অহংকার প্রকাশের জন্য এমনি করে বীরত্বের সঙ্গে বের হয়ে থাকে সহ অফিস সাবিল এসে কম তাহলে ওরকমটা হল ওর রাস্তা রাস্তা দুটা হচ্ছে একই বিরত্ব আল্লাহ রাস্তা দেখান সাবিল্লা একই বিরত্ব শয়তানের রাস্তা দেখান মানুষকে দেখানোর জন্য স্লোগান নেওয়ার জন্য সহ অফিস সাবিল এসে কম একদম স্পষ্টভাবে হাদিছে ব্যাখ্যা এসে গেছে যে মানুষ তার জীবনে লক্ষ্য হবে কোনটা সে প্রতিটি কাজই করবে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের জন্য সে রুজি তালাশ করছে হালাল রুজি এটাও কিন্তু সাবিল্লা নিজের বাপমার বৃদ্ধ মাতার জন্য সে মাতার ঘাম পায়ে ফেলে শক্তি ব্যয় করে হালাল রুজি কামাই করছে এটাও কি সাবিলিল্লা কিন্তু যদি এটা রিয়া এবং মুফা খারাপ লোক দেখানো এবং গর্ব অহংকার প্রকাশের স্বার্থে হয়ে থাকে এটা হচ্ছে শেয়তালুর রাস্তা হাদিসটা মনে রাখেন এরপরে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এখানে কিন্তু আমরা সবাই রিয়া এবং মুফাখারা এই কোন ব্যক্তির নির্দিষ্ট করে বলা হয়নি তিনি কৃষক হতে পারেন তিনি লেখক হতে পারেন তিনি বাঘমি হতে পারেন বড় আলেম হতে পারেন বড় এ বাতধ গোজার হতে পারেন যিনি হন না কি যদি রিয়া চলে আসে যদি অহংকার প্রদর্শন চলে আসে স্বভাব সব মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে জন্নাথ দুনিয়া নয় আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأمصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وردو عنهم وأعد لهم جنة تجري تحتها بالأمهار خالدين فيها أبدا ذلك فوض العظيم ومن من خوالكم من الأعراب منافقون ومن أهل المدينة مرد ثم خلطوا عملا صالحا أصل الله রহীম এখানে পরপর তিনটি আয়তে তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে একদল হলো খাটি মুমিন একদল হচ্ছে কপট মুমিন আর একদল হচ্ছে অলস মুমিন তিন ধরনের মানুষের আলোচনা তিনটি আয়তে এসছে এর মধ্যে মুমিন দেই তাদের জীবনের লক্ষ্যে পৌঁছবে কপট মুমিন পছতে পারবে না অলস মুমিন তব করলে পছতে পারবে আসুন আয়াতগুলোর অর্থ শোনেন আল্লাহ বলছেন মধ্যে যারা অগ্রবর্তী দল্লাদ যারা আল্লাহের বিশেষ রহমত পর্যন্ত তাদের এত্তবা করবে অনুসারী হবে রাজি আল্লাহ আনহম আল্লাহ তাদের উপরে খুশি হবেন রাজি হবেন রাজু আহান হোক তারাও আল্লাহর সন্তোষ ভাজন হবে জান্নাতিন তাজরি তাহা দিন আবাদা এবং আল্লাপ তাদের জন্য প্রস্তুত করবেন জান্নাত। যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ সেখানে তারা চিরদিন থাকবে এটি হল চূড়ান্ত লক্ষ্য এটাই হচ্ছে সবচেয়ে মহা সাফল্য এইবারই পরের আয়সুলকে সাবধান করছে সাধারণ বৌদ্ধ মানুষ এরা কিন্তু মনাফেক সুযোগ সন্ধানে সুবিধাবাদী অমিন আহলের মদিনা এই মদিনাতেই কিন্তু তারা বসবাস করছে শহরবাসী এবং বৈদ্য যারা আছেন মরুভূমির মধ্যে মরুবাসী শহরবাসী সবার মধ্যে কিন্তু একদল মোনাফেক তোমাদের হাওয়ালাকম আশপাশেই আছে মারাদু আল আল নিফাকা তাদের নিফাকের উপরে দৃঢ় আছে সবসময় মোনাফেঁকে আচরণ তারা করে মুখে ইসলাম প্রকাশ করে মনে কুফুরি লালন করে লা ত আলাম হম নাহারু না আলমহম হে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তুমি তাদেরকে জানো না আমরা তাদেরকে জানি কারণ মনে হয় তো চেনা যায় না মুখটা ভালো কথা ভালো সালাদ শিয়াম সবই ভালো ভেতরে কলবের খবর আমরা রাখি নি আল্লাহ নাহারু না আলমহ আমরা ওদেরকে জানি সান ওয়াজেবরতাইন সত্তর আমরা ওদেরকে দ্বিগুণ আজাব দেবাদ তারা ভয়ঙ্কর আজাবের মধ্যে ফিরে যাবে আগের এতে গেল দাখ ফৌজুল আজিম মোহামদের জন্য ঝান্নার তট হচ্ছে মহা সফলতা পরে এতে আসছে আজাবজিম মনাফেকদের জন্য ভয়ঙ্করতম শাস্তি অপেক্ষা করছে এবার তিন নম্বর লোক যারা অলস নমিন আরেক দল লোক রয়েছে যারা তাদের অপরাধ স্বীকার করেন তারা ভালো মন্দ ও আখরা সয়ান সৎকর্ম এবং অসৎকর্ম দুটায় মিলিয়ে ফেলে এই সৎকর্ম করে এই অসৎকর্ম করে ও সবটা কি খালাতু আসাল্লাহ ফেলে আসাল্লাহব আলাইহিম। আল্লাহ তাদের ওপরে ফিরে যাবেন আর আল্লাহ তাদের তবাক কবুল করবেন আমরা যারা আছি বোধ হয় আমার সব এই দলভক্তি হোক ভালো করি মন্দও করি তাই না যদি আমরা তবা করি আল্লাহ বলছেন আমি তাদের তবা কবুল করবো এটুকু একটু সান্ত্বনা আছে এখানে ইন্নল্লাহ গফুর রাহিম নিঃশয় আল্লাহ খমাশিদ ও দয়াবাহ এই তিন ক্যাটাগরির লোকের মধ্যে প্রথম ক্যাটাগরির লোক রাজি আল্লাহ আহু ও রাজিউ আলহু আল্লাহ তাদের রাজি হয়েছেন তারা আল্লাহর আল্লাহরপুরে রাজি হয়েছে তারাই হচ্ছে মহা সাফল্যবান ব্যক্তি আমাদের উচিত হবে আমাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা ওই সফলকম ব্যক্তিদের সঙ্গী হওয়া দ্বিতীয় ক্যাটাগরি যারা মোনাফেক কপট বিশ্বাসী আমরা তাদের মধ্যে যেন না থাকি আল্লাহ আল্লাহবাকের কাছে আমাদেরকে সেই তফিক প্রার্থনা করতে হবে তৃতীয় ক্যাটাগরির লোক যারা ভালো মন্দ মিস্তৃত আমল করেছেন তাদেরকে সবসময় তব করতে হবে প্রতিদিন একশো বার করে আল্লাহ রসুল তবা করতেন আমাদের শিখানো আমরা তো না বলি সোহান একশো বার করে আল্লাহ রসুল পড়ে তো আমাদেরকে বেশি করে পড়তে হবে না আপাতত কিছু তো পড়ি পড়ুন সবাই সোহানদিকা আসাদুল্লাহ ইলাহা। মহা পবিত্র যাবতীয় আমি সাক্ষত দিচ্ছি যে আল্লাহ বেদিতে কোনো উপাস্য নাই তুমি বেদিতে কোনো উপাস্য নেই আস্তগ আমি তোমার নটে ক্ষমা প্রার্থনা করছি আতুবু ইকা তোমার তবা করছি तबा प्रत्येक मानुषे उचित कारण आल्ला तबा कबुल कर वादा करमाशील दया बाजी अंतर थी तबा करी आल्ला क्षमा कर दिन जेको समय निश्वास बंद हो जाबा कर सूझ ही पाए गतकाल संधार पर एम एक सन्तान हरा बाबर संगे हमारा हल দুঃখ ভারাক্ক্রান্ত মনে আমার কাছে এসেছেন সরকারি বড়ো উচ্চপদস্থ কর্মকর্তা রাজশাহীর ঘটনা স্যার দশ মিনিট আগেই যে কথা বললাম দশ মিনিট পরেই তার মৃত্যু সংবাদ পেলাম আমি কী করে সহ্য করে বলেন এই মাসেরই ঘটনা এই এপ্রিলের পাঁচ তারিখ ঘটনা কী খবর আমার বাড়ির পাশে রেললাইন রেল লাইনের উপরে একশো গাজের মধ্যে একজন পাওয়াদারকে এক টাকা দিতে হবে আমি টাকাটা বললাম ছেলেকে আমি সিলেট থাকি সিলেটে মোবাইল বললাম বাবার টাকাটা ওনাকে দিয়ে আস পাঁচ মিনিটের পদ মা ট্রেন লাইন পার হয়ে টাকাটা প্রাপককে দিয়ে ছেলে আবার তার বাড়িতে ফিরে আসছে ও খেয়াল করানি যে ট্রেন আসছে চাপাইগঞ্জ থেকে ওইখানেই চোখের পলকে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ট্রেনের চাকায় দশ মিনিট আগে যে ছেলের সঙ্গে কথা বললাম পরেই তার মৃত্যুর সংবাদ পেলাম একমাত্র সন্তান আমার সাড়ে বছর বয়স অনার্স সেকেন্ড ইয়ারে অনার্সে পড়তো কী করে সহ্য করি বলে বাবার বহু পূর্বে সন্তান চলে গেল পাঁচ টাকা খরচ হয়নি তার ট্রিটমেন্টের জন্য তব করার সময় কিছু পাইছিল কিছুই পাই যদি এই মুহূর্তে আমাকে হার্ট অ্যাটাক করে আমি কি তবা করার সুযোগ পাবো সৌভাগ্য যে আমরা তবাটা পড়ে নিলাম এটা আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমি তো ক্ষমা চেয়েছিল ক্ষমা করে দিলাম যে কোনো মানুষ যে কোনো মুহুর্তে দুনিয়া থেকে বিধে হয়ে যাব ওদের জীবনে চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করুন আপনি জানে যেতে চান বা জাননাতে যেতে চান এটা আগে নিশ্চিত হন যদি জাননাতে যেতে চান মনোবেগ হওয়া যাবে না অলস কর্মী হওয়া যাবে না তাকে প্রতিটি কাজ করতে হবে আল্লাহর বাস্তে এবং কি সন্তানের জন্য যে মেহনত করছেন ওটাও হবে আল্লাহর বাস্তে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন বহু মানুষ সন্তান পায় না আপনি সন্তান পেয়েছেন আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন তাকে হালাল খাওয়ানোর বাপ হিসেবে আপনার দায়িত্ব আপনি সেজন্য মাতার ঘাম পায়ে ফেলে মাঠে ঘাটে মেহনত করে বসেকের টমাটের রুদ্র তাপদাহের মধ্যে কত কষ্ট করে আপনি রোদির কামাই করছেন উদ্দেশ্য এই এই খানাটা আমার সন্তানদের খাওয়াবো আল্লাহ রসম বলছেন ফাউ হাফিজ্লাহ এটা সে আল্লাহ রাস্তায় থাকছে সে আল্লাহ রাস্তায় একটা কাজ করছে বাড়িতে বৃদ্ধ বাপ আছে দেখার কেউ নেই নিজেরা পারে না সন্তানের দিকে তাকিয়ে দিয়ে কখন আর সেই সন্তান আমার মনে পড়ে হাদিসের কথা যারা গুহার মধ্যে আটকে গেছিল তিন তিনটা যুবক তবে একটা যুবক ছিল পিতৃভক্ত তারা দেখল এই বিশাল পাথর যে গুহার মুখে আটকে গেছে এই পাথর সারানোর ক্ষমতা আমাদের নাই কিছু পরে আমরা মারা যাব এসব আমরা জীবনে যে যা নেক আমল করেছি সেই নেক আমলে দোহে দিয়ে আল্লাহর কাছে তবা করি ওই যুবকটা সেদিন বলেছি অল্লাহ আমি আমার বাবার সন্তান আমার নিজেরও দু তিনটার সন্তান আছে কচি বাচ্চা প্রতিদিন মাঠে দুম্বা চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি দুম্বার থেকে দুগ্ধ দহন করে সে দুদিনে আমি বৃদ্ধ মাথাপিতাকে খাওয়াই কিন্তু ওই দিন আসতে দেরি হয়ে গেছে দেখি বাপমা দুজনে ঘুমিয়ে গেছে আমাকে দেখে বাচ্চারা এসে পায়ার পরে টুকরি টুকুরি কেঁদে উঠল আব্বা খাবার দাও ক্ষুধার্ত শিগ্রি দুধ দাও আমি বললাম না আমি যাদের সন্তান আমি তাদেরকে না খাওয়াই আমার সন্তানদের খাওয়ানো তারা সারা রাত দাঁড়িয়ে থাকলাম সন্তানরা কাঁদতে কানতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল বৃদ্ধ বাব মা ফজরের সঙ্গে ঘুমতে উঠে দেখেন আমি মাথার কা দাঁড়িয়ে আছি আব্বা তুই খাওনি না আব্বা তোমাকে না খাই আমি কেমন করে খাই দুধ খেলেন তারপরে আমি বাকি দুধটা নিজে খেলাম সন্তানদের খাওয়ালাম হে আল্লাহ যদি সেদিন শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য পিতামাতাকে খেদ করে থাকি আজকে এই মহাবিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো সঙ্গে সঙ্গে পাথর সরে গেল তারা বেরিয়ে আসলো বখার মুসলিম এই হাদিস তারা জানেন আমাকে একবার বলেছি এর আগে আল্লাহ রসুল এই হাদিস বলছেন যদি কোনো সন্তান তা বৃদ্ধ পিতা মাতার জন্য এমনি করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মনে রাখি আমার সাহাবিরা সাবির এটা হচ্ছে আল্লাহ রাস্তায় আর যদি পত্রিকা ছবি তোলার জন্য আর টিভিতে দেখানোর জন্য মানুষের কাছে ভোট কামাই করার জন্য এই সমস্ত দেখায় কেউ ইনকানা রিয়া মুফা খারাত রিয়ার জন্য অহংকার প্রকাশের জন্য যদি কেউ এই সমস্ত নেকির কাজ করে ফুবফি সাবিল শেতন সেটা হলো শয়তনের জীবনের লক্ষ্য হওয়া উচিত রিয়া মুক্ত অহংকার মুক্ত বিনয়গনত আল্লাহ দাসত্ব আল্লাহর এবাদত মুখ্য বাইরে যদি আমরা যাই শয়তনের এবাদত হবে ফলাফল হবে জাহান্ন এ তিন রকম মানুষ খাটি মুমিন, কপট মুমিন, অলাশ মুমিন। এ তিনটার মধ্যে আমাদেরকে অবশ্যই খাটি মোমিন হওয়াটাই জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে কপট মোমিনদের অবস্থা কী হবে সব আল্লাহ বলে দিচ্ছেন আল মোনেকা অল মোনেকআ বা ইয়া অনকর ও ইয়ান হলিল মাফ মুনাফিক পুরুষ হোক নারী হারা পরমা তরু না বেল মু দেয় ও না হো না বেল মারুফ সৎ কর্মে নিষেধ করে ওরা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদের ভুলে যাবেন মুনাফন্দেহ ফাশেকাতে দিন আফিহ হিয়া হস বহুমুল্লাহম আজাব মুবা সাত আটশ্য আল্লাহ করেছেন মুনাফি পুরুষ ও নারীকে এবং কাফেটদেরকে নারা জাহান্নম জাহান্নম রাগুন খালা দিন আফিহা সেখানেই তারা চিরুদ্দিন থাকবি হিয়া হস বহুম এটাই তাদের যথাযথ শাস্তি লাহম্লা আল্লাহ তাদেরকে লনত করেছেন আল্লাহম আজাবুল মকিম তাদের উপরে থাকবে স্থায়ী শাস্তি শাস্তি কমবে না অতএব আমরা মুখে ইমানদার হলেও অন্তর যদি ইমানদার না হয় লক্ষ্য যদি আখরাব না হয় তাহলে মৃত্যুর পরেই জাহান্নাবের কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে কবর থেকেই এ পরে শুনতে বিপরীত মোমিনদের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন বন্ধু নবিল মাল মুন আগে ছিল ইয় মুন ওয়ান হাওনা মা এবার হচ্ছে মরুন মারুফ ওইয়নিল মুন তারা সৎ সৎ কাজে নির্দেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে অনাদায় তারা সালাদ কয়েম করবে অনুনা জাকাত প্রদান করবে অন আল্লাহ ও রসুলাহু এবং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে উলায় কাসমুল্লাহ এদের উপরে আল্লাহ সত্যর অনুগ্রহ করবেন ইন্নল্লাহ আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত এবং মহাবিজ্ঞ ওয়াদ আল্লাহিন আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষ ও নারীদের জন্য কি জান্নাতের ওয়াদা করেছেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় খালেদিন আফি হা সেখানেই তারা চিরদিন থাকবে ও মাসা কেনা কইনফি জন্নাতে আদন এবং আদুন নামক জান্নাতে তারা সুন্দর সুন্দর গৃহে বসবাস করবে দুনিয়া একটা ফ্ল্যাট কেনার জন্য কিনে পাগল গত বছর ছিলাম ঢাকাতে আমাদের কর্মী বলছে স্যার ধানমন্ডিতে আমার বাসায় আপনাকে দেওয়া দেব আগামী এক মাস পরে কেন তোমার বাসায় তোমার ভাড়া আছি স্যার একটা ফ্ল্যাট কিনেছি জীবনের বড় স্বপ্ন ছিল একটা ফ্ল্যাটের মালিক হব তো হয়ে গেছে বলি কত টাকা বেশি না স্যার কোটি বিশ লাখ টাকা কথা বুঝছেন তো এটি তার জীবনের স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হয়েছে রং টং করে নি আমাকে উদ্বোধন করাবে চমৎকার কত মানুষের যে কত স্বপ্ন আছে সাবধান এই স্বপ্নের মধ্যে ঢুকবেন না সবই পড়ে থাকবে দুনিয়ায় ওই ফ্ল্যাট ওই বাড়ি কবরের সমতল্য যে ঘরে যে ফ্ল্যাটে আল্লাহর जिकिर है ना सलाद है ना कुरान तेलावत, ना। कुरान सूरे सूरे तेलावत ना। कुरान कुरान है ना और घरे शयान कख टीके घर कुरान पाठ है नफल साल सुरे बुरे आल इमरान तेलावत है ओई घर शयान थके दुर्भाग्य अधिकांश धन घरे कुरान सर गुरान नहीं दौरा से गाफेल हाई हमसे জিন্দা হে মিল্ল বোরা বে দমে আল্লাহ ইকবাল দুঃখ করি বলছেন ধনিরা ধনে রেশায় আল্লাহ কে উদাসীন বেচিয়া উজ্জ্বল দিন গরিব ধরে কারণ যাকে ہوتے হে مساجد মে সফাররা তো গরিব জহমত রোজা জো করতে হে গো আর তো গরিব দেখো দেখবে সেখানে গরিব রোজাদারদের মধ্যে যদি তুমি একবার শুমারি করো দেখবে অধিকাংশ রোজাদার গরিব প্রদানশীল মহিলাদের দিকে একবার যদি তুমি করো দেখবে আল্লা পর্দা রক্ষা করে গরিবেরা আল্লাহকে স্মরণ করে সেখানেও যদি তুমি কোনো গণনা করো দেখবে কথায় কথা আল্লাহর নাম নেয় গরিবেরা ধনীরা ধনের নেশায় উদাসীন হয়ে পাগল হয়ে গেছে কখন কোনটা করলে টাকা বাড়বে দিন রাত কালে একটাই চিন্তা বহু পূর্বকারে কবিতা হঠাৎ খেয়াল হয়ে গেল মনে রাখবেন ধনের নেশা সাজানোর আপনাকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে তিন কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট না কিনে তিন লাখ টাকা দিয়ে দিনের কোনো কাজ যদি সে করতো সাধকায় জারিয়া হতো এটাই তার আখেরই যেমন পরেকালীন জীবনের স্থায়ী সাধকা হতো স্থায়ী পুঁজি হতো ঠিক না এই পুঁজি কিন্তু আমরা চাই না আল্লাহ বলছেন শুধু জান্নার পাবে না রিজুয়া মিল আল্লাহ একবার আল্লা সন্তুষ্টি পাবে যেটা হলো সবচেয়ে বড় জিনিস আর সেটাই হলো সবচেয়ে বড় সাফল্য একদিন আল্লাহ আল্লাপ নিজে হাজির হবেন জান্নাতের মধ্যে হে জান্নাতবাসীরা তোমরা আর কি চাও বলছি হে আল্লাহ যা চেয়েছি তাও পেয়েছে যা চাইনি তাও পেয়েছি আর কি চাইব আপনার কাছে তখন আল্লাহ তার নূরের পর্দা আলাদা করে দেবেন তোমার কি আমার চেহারা দেখতে চাও না এই দেখো আমি মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ তোমার চেহারা তো সরাসরি দেখলাম এর চেহার কি চায় আল্লাহ বলছেন এটাই হলো মোমিনদের জন্য সবচেয়ে সবচেয়ে যে বড় আনন্দের মুহূর্ত হল তখনই যখন তারা সরাসরি আল্লাহকে দেখবে কি আমার দেন জানাতের মধ্যে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহকে দেখাতে দান করে ইমাম সাহাফি রহমতুল বলছেন যদি আল্লাহকে দেখার এই সুসম্ভব না থাকতো আমি ইমাম শাহি কখনই মুসলমানই হতাম না এটা নেতা নেত্রী আসলে মানুষ পাগলে দৌড়া তাই না আল্লাহকে দেখার তুমি চেষ্টা করবেন না আল্লাহকে দেখতে গেলে আল্লাহ দেখার মতো চোখ তৈরি করুন তারপরে তো দেখবেন মনাফেকের চোখ কখনো আল্লাহকে দেখবে না ফাঁসে কাফের চোখ কখনো আল্লাহকে দেখতে পাবে না মোমেন্ট জীবনের কর্তব্য কি হবে কি করলে আপনি আল্লাহকে দেখবেন কি করলে জান্নাত পাবেন আল্লাহ বলছেন তুমি আলী ইমরান একশো দশ তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদের উদ্ধক ঘটনা হয়েছে এই জন্য যে তোমরা মানব জাতিকে আল্লাহর পথে ডাকবে সৎকর্মে আদেশ করবে অসৎকর্মে নিষেধ করবে এবং আল্লাহর উপরে ইমান আনবে অর্থাৎ ওই সৎকর্ম যেখানে ইমান নাই ওটা আল্লাহ কাছে গৃহীত নয় ইমানদার ছাড়াও বহুলোক তো বড়ো বড়ো সৎকর্ম করে না বাংলাদেশে আমাদের আশেপাশেই তো আছে কেউ রোল করে দেয় কেউ টিউওয়েল পুঁতি দেয় কত কী করে কিন্তু না ইমানবিহীন সৎকর্ম আল্লাহ কাছে কবল হবে না এটি সবসময় মাথা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য আপনি আমল করুন আল্লাহ আপনাকে পুরা পুরী নাকি ইহকালে এবং পরকালে দান করবে আমাদের কর্তব্য হবে একটাই সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ সৎ এবং অসৎ কাজের ব্যাখ্যা হচ্ছে এই যেটা কোরআন এবং সহিদিসে আছে ওটাই সৎকর্ম যেটা ওর বিপরীত ওটা অসৎকর্ম মানুষের মঙ্গলা কর্ম কখনই সৎকর্ম হয় না যেটা একটু আগে আপনারা শুনলেন তার নিজে সৎকর্ম করে এবং বলে নিশ্চয় আমি আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত হাসান পৈত্রিশ সৎ এবং অসৎ ভালো এবং মন্দ কখনই সমান নয় অতএব যদি কেউ তোমার সঙ্গে মন্দ আচরণ করে তুমি তাকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত করো দেখবে একদিন সে তোমার বন্ধু হয়ে যাবে গতকালকে রংপুর থেকে এক যুবক ছিল। আজকে ফজর করে বিদায় হলো সঙ্গে আরও কয়েকজন ছিল এক গাড়ি নিয়ে আসছিল স্যার আমি যখন হাইলাদিস হলাম আমার সমস্ত সমাজ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল বিচার বসল সিদ্ধান্ত হল ওকে ব্যয়াকাট করতে হবে সমাজের যিনি নেতা বৃদ্ধ মানুষ প্রায় সত্তরের কাছাকাছি বয়স সবার সামনে এসে আমাকে জোরে একটা থাপ্পড় দিলেন আমি তখন বললাম চাচাজি আপনি আমাকে বিনা অপরাধে মারার সময় নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছেন আমি এজন্য দুই হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে বদ্ধ করবেন না এই কথাতেই ওই হিনস্র নেতাটি সঙ্গে নরম হয়ে কেঁদে বুকে জড়েই ধরছ তুই বাবা তুই এত ভালো তুই আমাকে ক্ষমা করিস আমি অন্যায় করেছি ইদফা বিল্লাতি ইয়া আসান উত্তম দিয়ে তুমি অনুত্তমকে প্রতিহত করা তাহলে কি হবে ও তোমার আন্তরিক বন্ধুতে পরিণত হয়ে যাবে একর প্রমাণ প্রমাণকারী যে আজকে সারা দেশে মানুষ যখনই কেউ আহল্যান্ডিস হচ্ছে তখনই তার উপরে জুলম শুরু হয়ে যাচ্ছে একজন মানুষ খ্রিস্টান হলে তো কিচ্ছু বলে না একজন মানুষ হিন্দু হলে কিচ্ছু বলে না কিন্তু একজন মুসলমান মুসলমানই থাকছে শুধু মজহাব ছেড়ে হাদিস আমল করছে ইটুকুতে মানুষ এত খেপছে কেন এই খেবাই প্রমাণ করে হাদিসের ওপরে আমলটাই সঠিক হাদিস বিরোধী আমলটাই বেঠিক যারা বেঠিক আমল করে যুক্তি টুক্তি দিয়ে কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তারা বুঝতেই পারছে সহিদিশের আলো দিকে দিকে জ্বলে উঠেছে আলো একবার জ্বললে অন্ধকার আর থাকে না সত্যের দাওয়াত একবার মানুষের কানে পৌঁছে গেলে মিথ্যা আর কেউ গ্রহণ করবে না সেজন্যই তারা চুপটুক আচরণ শুরু করে দিয়েছে অতএব ভাইরা সাবধান এখন এই আয়ারটা খুবই জরুরি ইদ ফাবিল্লাতে ইয়ে আহসান আপনাকে মারছে আপনি পাল্টা মার দেবেন না আপনি সহ্য করুন ধৈর্য ধারণ করুন দেখেন সমাজের অবস্থা কী দাঁড়ায় অতি সপ্তাহ সারা বাংলাদেশের মানুষ ইনশাল দেখবেন সহিদ সবাই সেটা গ্রহণ করবে এর বাইরে ইশা আল্লাহ কেউ আর যাবে না আমরা সেদিনের রক্ষায় রইলাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বাংলার মানুষকে তুমি পবিত্র কোরআন ও সহিহাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য তৌফিক দান করো আগামী দিনে এদেশের ধর্মপ্রাণ মানুষ ইনশাল্লাহ সবাই আহিলাদিস হয়ে যাবে বেদাধি কেউ থাকবে না বেদা অবশ্যই মুসলমান করবে যখন সে জানতে পারবে এই কাজটা আমার রসুল করেন নাই। আমার সামনে একদল নির্যাতিত মানুষ বসে আছে তারা আজকে জমালপুর থেকে এসেছে আহিলাদিস হওয়ার অপরাধে তাদের নিজেদের আহিলাদিস মসজিদে পীরপন্থীরা গিয়ে दले दिए गए घर मध्य पाली से प्रवीण मानुष्टी से जबई कर समस्त स्त्री के बट मेरे हाथ भेगे दिए पूरा घर तालग কুড়া দিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দিয়েছে ভিডিওতে সবই দেখলাম তারা কাউকে আমরা সান্তি দিয়েছি বলেছি বাবা সহ্য করো ইনশাল ফল পাবে আবদুল্লা সুদের হাদিস আপনারা মনে রাখেন একদিন আল্লাহ রসুল বসে আছেন বলে তোমরা আমাকে দেখেছ ওহি নাজেছি তুমি সেটাও দেখেছ এমনকি তোমরা দেখেছ এই ঘরের মধ্যে আর ভোরেরা তাকে আটকে ফেলেছিল কিন্তু আমারটা যেমন আসছে সেখানকার মানুষ নবী দেখে নেই নুজুলে ওহির দৃশ্য দেখে নেই তোমাদের তারা দেখবে না কিন্তু তোমাদের চেয়ে দশ ভাগের এক ভাগ আমল তারা করে তোমাদের পিছনে একটা কষ্টকর জমানা আসছে যখন মানুষ অত্যন্ত কষ্টের সাথে একটা সুন্নতরবে তারা তোমাদের মতো মানুষের পঞ্চাশ জন শহীদের সমানটার বাস্তবতা আমরা অন্তত বাংলাদেশে দেখতে পাচ্ছি হচ্ছে আর অমৃতাকে পিঠানো শুরু হচ্ছে আশ্চর্যের কথা দেশের আইন কানুন প্রশাসন সবই আছে পুলিশের কাছে গেলে কেস নেয় না আদালতে গেলে উকিলরা কেস নেয় না জনপ্রতিনিধির কাছে গেলে কেস নেয় না না আমার ভোট বেশি বেদাতিদের ভোট সেদিকেই খেয়াল করবো তোমরা লোক হেদায়ী হয়েছ তোমাদের কয়টা ভোট না হলে আমার কি যাই শুনতে পাচ্ছেন কথাগুলো শুধু গণতন্ত্র গণতন্ত্রের চিৎকার দেন আপনারা সাবধান থাকে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের কাম্য লঘু মানুষ তাদের কাছে আদৌ গ্রহণীয় নয় গণতন্ত্রে संख्यालय तुम झेला लोके जा सर्वोच्च पर्या पर्त सम्पर्क कारो स्पष्ट धारणा नहीं আমার সামনে পর্যন্ত বলছে দেশের সর্বোচ্চ প্রশাসনের একজন ব্যক্তির সামনে আমি বসা বলছে স্যার এরা হলো সেই লোক যারা আল্লাহনবীর জমানায় বগলে পুতুল আছে কিনা সন্দেহ দূর করার জন্য তিন চারবার রফলের দান করত। এরা সেই দলের লোক যার সামনে কথা বলছি তার উপরে আর লোক নেই রাইফেলওয়ালাদের কিন্তু ওই অবস্থায় তো হকথা লুকানো যায় না বলেই ফেললাম আপনি যে বিষয়ে কোনো খবর রাখেন না সে বিষয়ে আমাদের সামনে কথা বলবেন না হাদিস মানা লোক সামান্যতম এলাম এদের মধ্যে নাই, যে দেশে তোমরা শাসকের দায়িত্ব পালন করছ সে দেশের জনগণের ইমান আকিদার সম্পর্কে যদি সামান্যতম ধারণা তোমাদের না থাকে কিভাবে তোমরা দেশ পরিচালনা করবে তাই এই যুগে কাজটাও বলছেন জাহিদুল তোমরা জিহাদ করো মুশিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে জাহ দিয়ে জবান দিয়ে দেড় হাজার বছর আগে এই হাদিস গুলো যখন বাস্তবতা দেখি আসলেই কঠিন মনে হয় তাই একটা সুন্নত করে আমল করা জীবনের বিনিময় হলো আমাদেরকে আমল করে যেতে হবে কোন অবস্থায় কোন আপস করা চলবে না কারণ এর বিনিময়ে অন্তত পঞ্চাশজন শহীদের সব আমি পেয়ে যাব যদি আমি শূন্যত করে দৃঢ় থাকতে পারি বা আল্লাহ আমাকে সেই তো অপেক্ষা না আল্লাহ সমাজ পরিবর্তন করবেন আপনি এক একই আল্লাহ বলছেন ইন্নাইবুল্লা দিন আল্লাহ ভালোবাসেন ঐসব লোকদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে যেন তারা শেষে ঢালা প্রাচীর তো জামাতবদ্ধ জীবনের এই আল্লাহর নির্দেশ পালন করাটাই হবে হকপন্থীদের সবচেয়ে বড় দায়িত্ব তার জীবনের লক্ষ্য হবে জান্নাত পাওয়া আর জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে জামাতবদ্ধভাবে সংগ্রাম করতে হবে সমাজ পরিবর্তনের জন্য একাকি করা চলবে না আর জাম রীবন রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন আজাবের জীবন সবাই আল্লাহ রসুলের কথা মনে রাখবে পুরস্কার কি হবে একটু আগে যে শুনলেন চিরুদ্দিন আল্লাহ পথের হক হকের উপরে বিজয়ী একদল লোক থাকবে যারা তাদেরকে ছেড়ে যাবে তারা তাদের ক্ষতি করবে না তারা ওই অবস্থাতেই থাকবে অনেক মাসুদাহ সাল্লামা ইসলাম তত বলল গরবা ইসলাম এক মানুষের মাধ্যমে আবার অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম সীমিত হয়ে যাবে জান্নাতের সুসংগত হলো তাদেরই জন্য আল্লাহ রসুল তারা কারা আল্লাহ রসুল বললেনা নাস তারা হইলে ঐসব ব্যক্তি যারা বিপর্যস্ত সুন্দর সবকে ইসলাহ করে সংস্কার করে যারা সমাজ সংস্কার করে কিন্তু অধিকাংশ মানুষ দল নাত মা অযদ না লে এই দলের লোক বাগদাদা যা করছে আমরা তাই করব এই দলের লোকই বেশি চুরিদিন প্রত্যেক নবীর যুগে এই দলের লোকরাই ডিস্টার্ব করেছে এ যুগেও বাগদাদার রাই কোরআন হাদিসের অনুসারীদের বিরুদ্ধে যাবতীয় নির্যাতন চালিয়ে যাচ্ছে আপনাকে জান্ন পেতে গেলে লক্ষ্যে পৌঁছতে গেলে বাগদাদার দোহাই দিলে চলবে না কোরআন এবং হাদিস হাজিজনাজি আপনাকে চলতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা নাই সুরা বনু ইসরায়েলের একত্রিশ আয়াতে আল্লাহ বলেছেন কুল্লা বাসিম বি ইমামি যেদিন আমরা আহ্বান করব প্রত্যেক মানব গোত্রকে তাদের ইমাম শহর ইমাম অর্থ কেউ বলেছেন তাদের নবীদের সাথে যিনি যে নবীর উম্মত সে নবীকে কেউ বলেছেন এর অর্থ আমল তাদের আমল নামা ব্য যেটাই হোক না কেন ইমামর্থ নেতা অথবা আমুলফ কোনো কোনো পূর্বসরী বিদ্যান বলছেন হাদিস্লাম এটাই হলো আহিল সবচেয়ে বড় মর্যাদা যে তাদের ইমামকে আমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম দুনিয়া তারা কোনো ইমামকে মানেনি দুনিয়ায় কোনো মজাব বা কোনো পীরকে মানেনি দুনিয়া যখন সব তার উপরে কোরআন হাদিসকে অগ্রাধিকা দিয়েছিল কেমন দিনও তাদের ইমাম একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম হাফিজনা কাসিদ তফসির মধ্যে এই আলোচনাটা নিয়ে এসছেন তাহলে আমাদের জীবনের লক্ষ্য দাঁড়ালো যে কোনো মূল্যে হলে দিস কারণটা কি বেদাতি হয়ে যদি যাই মরি হাউস কাস্টারের সামনে যখন আল্লাহ রসুল পেয়ালা নিয়ে দাঁড়াবেন সবাই যে তার কাছে পানি পান করার জন্য জমায়েত হব আমাদের সালাত দেখে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ জল করা দেখে আল্লা রসুল চিনবেন যারা মুসলমান কিন্তু কাছে যেতে দেবে না ফ্রেশ তারা তখন আল্লাহ রসুল বললেন আরে ফুমি আরে ফোনানি কী ব্যাপার তোমরা ওদেরকে সরিয়ে নিচ্ছ কেন আমি ওদেরকে চিনি ওরা আমাকে চিনে সাহাবে তখন ফেরেস্তারা জবাব দেবেন ইন্নাকালাদ্রি মা আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই মুসলমানরা কত অসংখ্য বেদাতে লিপ্ত ছিল তখন আল্লাহ নবী বলবেন সোহকান সোহকানিমন গাই বা দুরহ দুরহ যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছিলেন যদি আপনারা কেউ ভেবে থাকেন মুসলমান হয়েছে বলেই অবশ্যই জাননা তবো অত সহজ হবে না একমাত্র হাদিস পন্থী সেদিন আল্লাহর কাছ থেকে হাউস কোয়ারের পেয়ালা পান করা সৌভাগ্য লাভ করবে অতএব দুনিয়ায় বাস্তব সাথে প্রকৃত অর্থে আহলাদিস হওয়ার চেষ্টা করুন এটা কোনো ফেরকা নয় এটা হাদিস পন্থীদের লক আমরা প্রথমে মানুষ অতপরে মুসলমান অতপরে বৈশিষ্ট্যগত পড়েছে আমাদের আহলুল হাদিস এটা কোনো গর্ব নয় অহংকার নয় দেশের সত্যের তেজ কেমতের মঠে শুধুমাত্র হাদিসপন্থীরা এই আল্লাহ রসালের কাছ থেকে পেয়ালা পাবে কোনো বেদাতি ইনশালা সেদিন পাবে না এই হাদিস তার বাস্তব ধরী অথবা আসুন জীবনের সবকিছুর বিনিময় হলেও নিজেকে প্রকৃত হালদিস করার চেষ্টা করি পবিত্র করানো সেই হাদিস অনুযায়ী আমার ব্যক্তি জীবন আমার সমাজ জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন পুরা জীবনটাই মাথা চুল থেকে পায় পর্যন্ত সেরক করেন হাদিস অনুযায়ী চলবে যদি পারি তাহলে পূর্ণাঙ্গ হাদিস অর্ধেক পারলে অর্ধে পারবো যেটা আমার বাধ্যত পারলাম না সেটা আলাদা ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি হাদিস মেনে চলব। এই প্রতিজ্ঞা যদি আমার আপনার মধ্যে থাকে প্রত্যেকটা মুসলমান ঈশ্বর আল্লাহ সাল্লা পাকের কাছে সম্মানিত হবে আপনি দোহাই দিচ্ছেন বিখ্যাত ইমাম আল্লা আব্দুল ওহাবানি তা জগদ্ গ্রন্থ খেতাবল মিজান দিল্লি সাফা বারোশো পঁচাশি হিদড়ি তিয়াত্তর পৃষ্টের প্রথম খন্ডে পড়ে দেখেন পুরস্কার বলে দিচ্ছেন তিনি নিজে হানাভিয়া শক্ত বলছেন একথা প্রত্যেক ইমামে কথা বলেছেন যখনই হাদি সহিদ পাবে ওরা দেখো ওটাই ইমাদের মজাহ আর আমরা যারা বসে আছি নিজেদের মজাহের নামে অহংকার দেখাচ্ছি সংখ্যা গরিষ্ঠের শক্তি দেখাচ্ছি তাদের পিছনে কোনো দলিল নাই তাদের ইমামরাও ওই তাদের সঙ্গে থাকবে না কে আমাকে মাঠে কারণ তারা কখনো বলেন নেই সহিদ বাদ দিয়ে তোমরা আমার মজাহের অনুসরণ করো তারা এখান থেকে মুক্ত হয়ে গেছেন অতএব আপামর্থনগণের কাছে আমাদের আপিল হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যে মজাবের যে পীর অনুসারী হন কে মাঠে কেউ কোনো আপনার উপকার করবে না শুধুমাত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনাকে সাক্ষাৎ করবেন তার দিন অনুযায়ী চললে তবেই তো পাবেন সহয়াদিস একদিকে আপনি আর একদিকে ব্যাখ্যা দিয়েছেন নানা রকম কিসের ব্যাখ্যা পরিষ্কার দেখতে পাচ্ছেগুলি তিনি করেন নাই দেখার পরও আপনি বলছেন করব। কিসের দোহাই দেবেন জনগণের দোহাই জনশক্তি অস্ত্র শক্তি শাসন শক্তি রাষ্ট্রশক্তি কোনো শক্তিই কিন্তু কাজে লাগবে না কবরে যাওয়ার পরে আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণের তৌফিক দান করুন এবং পবিত্র কুরআন হাদিস আমল করে জান্নাত লাভের তৌফিক দান করুন আমি আকুলকলি হাজা আফতাকুল আলী আলু আলসাহআসলামি